السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابي أجمعين وبركاته سمعين داشتك بندو دوريو كاتحير تي دیکھاني بوشي آمدر ونشتندك سن شبهيكي پريتی و شبهشة دانات چه داشتك بندو عمراء الله صنعك ورسلام امام ابو جحفت رحمة الرحمن الرجيط و بيان اعتقاد اهل السنة الجماعة اهل السنة الجماعة تر اكيدار بنانا এই কিতাব দিয়ে আমাদের দেশে আকিদা তহাবিয়া নামে বিখ্যাত আকিদার একটি অংশে তিনি আলোচনা করছিলেন আখরা আখেরাতফুর ইমান বিষয়ে তিনি আলোচনা করে বলছিলেন অনুপ মুবে আশরা তাহ আমরা কেয়ামতের আলামতগুলোর উপরে আমরা ইমান রাখি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কেয়ামত কেন সংগঠিত হতে হবে সে বিষয়টি তুলে ধরেছি আজকে আমরা আলোচনা করতে চাই কে আমাদের বিভিন্ন নাম সাথে সাথে আমরা আলোচনা করতে চাই কে আমের কেয়ামতের কেয়ামত কি কেয়ামতের জ্ঞান কি কারো কাছে আছে কি না তারপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ কেমত কেয়ামতের কে আমত যে অতি নিকটে কোরআন মুসিন্ন দাস তুলে ধরতে চেষ্টা করবো তারপরে ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই আলোচনা করব ইনশাল্লাহ যে কে ছোট আলামতগুলো বা কে আমাদের আলামতগুলো কত প্রকার সেগুলো আলোচনা করব প্রথমে আমরা আসি আল্লাহ তালাম কেয়ামতের প্রতি কেয়ামতের বিভিন্ন বিষয় আলোচনা করেছেন কোরআনে করিম সেগুলো তুলে ধরেছেন আমরা গত পরে বলেছিলাম যে সাহাবাইকালাম কখনো কখনো রসুল্লাহলাম আলোচনা শুনে এত ভীত হয়ে পড়তেন যে তারা মনে করতেন যে এই বুঝি কেয়ামত অনুষ্ঠিত হয়ে গেল কখনো কখনো তারা প্রশ্ন করে বসতেন কেয়ামতের কেমন গুরুত্ব দেওয়ার কারণে সাহাবায় কালাম যেভাবে গুরুত্ব দিয়েছেন সে সেটা ছিল ইমরানের দাবি মূলত কোরআন এবং সন্ন্যায় এই কেয়ামতের কথা বিস্তারিত এসেছে কোরআনে করিমে कुरने करीम उन्नीस कुरान करीमे केयम नाम आज जी के। ना दिनपूर्ण नाम आप देते कुरान करीमे विभिन्न भावे नाम कुरनेतर नाम विभिन्न नाम वर्णित नाम बैशिष्य आगू सब ही क्योंकि केमतर प्रजोज्य जेमन प्रथम बला अस् এটার থেকে বলা আশাহাত বা কে আমাদের আল্লাহামত সাহ অর্থ হলো ক্ষণিক বা সময় সাধারণত শাহ বলা হয় কোন সময়কে আল্লাহ তালা বলছে গাফের ষাট নম্বর আয় আল্লাহ বলছেন যে সা অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই সার অর্থ সেই ক্ষণ সেই সময় সেই ঘণ্টা সাধারণত আমরা সা ঘন্টা বুঝি সাহ অর্থ সময়ও বোঝানো হয় হঠাৎ করে ঘটে যাবে যে কেয়ামত হঠাৎ করে আসবে এবং কেয়ামতের সেটা সুনির্দিষ্ট নামকরণ করেছেন আর দ্বিতীয় আরেকটি নাম আমরা দেখতে পাই কোরআনে করিম আল্লাহ বলছেন সুরা রোমের সাপ্পানমরায়াল বলছেন যে এই কেয়ামতের নাম দিয়েছেন তিনি ইয়মুল ব্যাস পুনরুত্থান দিবস ইয়মুল ব্যাস পুনরুত্থান দিবস আল্লাহ কেয়ামতের মাঠে মানুষকে সেটা স্মরণ করিয়ে দিবেন দুনিয়াতে তোমরা একটা বিরাট সময় অবস্থান করেছ সেই সময় তোমাদের কাজ করার দরকার ছিল আমল করার দরকার ছিল সে আমলটা তোমরা করি পুনরুত্থান দিবস কেয়ামতের দ্বিতীয় নাম কে আমতের দ্বিতীয় আরেকটি নাম হচ্ছে ওম উদ্দিন দিন শব্দ অর্থ হচ্ছে যাজা দিন শব্দের অর্থ হচ্ছে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিফল প্রতিফল দিন যা দিন বা প্রতিদানের দিন বিচারের দিন এটা এই নাম আরেকটি নাম হচ্ছে কে আমাদের কোরআনকারিমা আল্লাহ তো বলছেন মায়িক দিন আল্লা মালিক যেদিন বিচার কার্য অনুষ্ঠিত হবে প্রতিফল হবে প্রতিফল দেয়া হবে সেই দিনের তিনি মালিক অর্থাৎ আল্লাহ তালা দুনিয়ারও মালিক আখ্রাতের মালিক কিন্তু সেটাকে স্পেশালি বলছেন এই জন্য সেই জন্য কোনো মানুষ তার অবাধ্য হওয়ার সাহস করবে না বরং সবাই ভয় ভীত বৃহবল থাকবে তারা কুল্ল্মিয়া প্রত্যেকেই থাকবে নত জানু হয়ে তার হাঁটু গডে বসে থাকবে সুতরাং সেটা কোরআনের কারিমে এই দিনটির কেয়ামতের আরেকটি নাম উল্লেখ করা হয়েছে ইয়হম্মদ্দিন বলে তৃতীয় নাম চতুর্থ নাম হচ্ছে কেয়ামতের কেয়ামতের চতুর্থ নাম হচ্ছে হাসরা আল্লাহ তালা কোরআনের কারিম বলেছেন ও আন্দির হুম ইউম হাসরা আর তাদেরকে ভীতি প্রদর্শন করার হাসরাতের দিনের আফসুসের দিনের আফসুস কেন করবে আফসোস করবে প্রত্যেকটি মানুষই আফসুস করবে সেদিন ইমানদার বলবে হাই আমি কেন আরো বেশি আমল করলাম না আর কাফের ফাজের ফেকরা বলবে হাই আমি কেন অন্যায় থেকে বেরোয় থাকলাম না প্রত্যেকে আফসুস করবে সেজন্য সেই দিনের নাম হচ্ছে হাসরা হাসরা বলছেন হুম ইয়ৌম আল হাসরা আর তাদেরকে হাসরতের দিনের আফসুসের দিনের ভীতি প্রদর্শন করেন আপনি আল্লাহ রসুলকে সে নির্দেশনা দিয়েছেন পঞ্চম যে নামটি আমরা দেখতে পাই কি আমতে ছিল যে দ আর الاخر আল্লাহ তাআলা কোরআন কারীম لو كانوا يعلمون আখেরাত এর জি আখেরাত এর জীবন দারুল আখেরা আখিরাত জীবন অর্থাৎ যে জীবনের পরে আর কোন এবং দ্বিতীয় দিক থেকে অর্থাৎ এটা দুনিয়া এবং আখেরার দুইটা ভিন্ন ভিন্ন জিনিস জীবন সেই ঘর চিরস্থায়ী ঘর যে ঘরের কোন শেষ নেই লৌকা নু যদি তারা জানতো এবং আল্লাহ তালা কারিমে এই দিবসের কেয়ামত দিবসের আরেকটি নাম দিয়েছেন ইহমদ তানাদ তানাদ হচ্ছে ডাকা পর ডাকবে আল্লাহালা তাদেরকে ডাকবে একে অপরকেও ডাকবে যেদিন ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি করেছো আল্লাহ তালা নিজেও ডাকবেন এই জন্য এ নাম হচ্ছে তানাদ আল্লাহ তালা কোরআনকারিম বলেন সুরা আল্লা তে ইমানদার সেই সেই ব্যক্তির মুখে বলতেছেন যে ইন্নি আমি তোমাদের জন্য ভয় করছি ইয়ৌম উত্তানা এর যেদিন ডেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের একে অপর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেই দিন ইয়ৌম উত্তানাদ ইয় ই যেদিন জিজ্ঞাসা করা হবে ইউমত আল্লুন উদ্দিন মা আলকুমিন আল্লাহমিন আসেম যেদিন তোমরা পিছিয়ে তোমাদেরকে তোমরা পালাতে থাকবে কিন্তু পালানোর কোনো সুযোগ পাবে না আল্লাহ তালা তোমাদেরকে বাঁকড়াও করবেন সেই যে ইমানদার মুসা কমের ইমানদার ব্যক্তিটি যে কথাটি বলেছেন ইউম উত্তানাদ নাম দিয়েছেন অর্থাৎ আহ্বানের দিন যেদিন আহ্বানের সবাই সারা দিবে যখন আল্লাহ তালা আহ্বান করবেন সবাই সারা দিবে আল্লাহতালা যখনই তাকে প্রশ্ন করবেন তাকে উত্তর দিতে হবে একে অপরকে প্রশ্ন করবে এই নাম হচ্ছে ইউম উদ্দ্যানাদ কোরআন করিমে আরেকটি নাম সপ্তম যে নামটি এসেছে কেয়া মতে তা হচ্ছে দারুল কারার দারুল করার কারণ এই দার অর্থ হল বাড়ি এই ঘর এই ভুবন এই ভুবনের কোনো শেষ নেই আল্লাহ তালা বলেছেন ওয়াল আঃ রাতার আর আখেরাত হচ্ছে স্থায়ী চিরস্থায়ী যার ধীর থেকে ধীরস্থায়ী ভুবন যেখান থেকে কোথাও যাওয়ার সুযোগ থাকবে না সুরা গাফের উনচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা সেটা বলেছেন অনুরূপভাবে অষ্টম যে নামটি এসেছে ইয়মুল ফাসল আল্লা বলছেন সুরাসের একশ নম্বর আয়াতে হাদা ইয়ুল ফাসুল দি কুমি টুকার দিবন যে এটা হচ্ছে ফয়সলা করার দিন মীমাংসা করে দেয়ার দিন যে কে কোথায় যাবে সে মীমাংসা করার দিন যে তোমরা ইয় মুল ফাঁসালি যে কোন তুমি ই টুকার দেবোনদিন আল্লাহ তালা বলবেন যে দিনটি তোমরা অস্বীকার করছে আল্লাহার এবং কাফেরদের মাঝে কারা জান্নতে যাবে কারা জাহার যাবে সেটাও ফয়সালা করে দেবেন এবং কাফেরদের পরস্পরের মধ্যে ফয়সালা করে দিবেন কোরআন করিম আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন যে যারা ইনদিন আহমনু উল্লাদিন আহাদ সর মজুস উল্লিন আল্লাহ তালা তাদের মধ্যে সেদিন প্রত্যেকে যা যা যে যার আবাদত করত সে তার সাথে জাহান্নামে চলে যাবে একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালাদত যারা তারা অবস্থান করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতি দিবেন হাদিসে সেভাবে এসেছে সেই জন্য এই দিনটির নাম ইয়উমুল ফাসুল অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে সেদিন তিনি ফয়সলা করে দিবেন মিথ্যা সত্যের মধ্যে ফয়সলা করে দিবেন জাহান্না জান্নাতি এবং জাহান্ন তিনি ফয়সলা করে দিবেন সেই জন্য সেই দিনটির আরেক নাম হচ্ছে ইয়ুল ফাসল। আর আপনি তাদেরকে ভয় দেখাচ্ছেন ভয় দেখাবেন ইয়ুল জামে একত্রিত করার দিনের যে দিনের ব্যাপারে কোনো কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই সেদিন সমস্ত মানুষ সেখানে একত্রিত করা হবে সেখানে কেউ পালাতে পারবে না এদিক সেদিক কেউ চলে যেতে পারবে না সব সবগুলিকে একত্রিত করা হবে কোনোভাবেই দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না সমস্ত মানুষ আল্লাহ তালার সামনে থাকবে এই জন্য সে নাম হচ্ছে ইয়ম উজ্জাম একত্রিত করা হবে হাসার আরেক নাম আসবে আমাদের সামনে আরেকটি নাম কোরআন করিম দশম যে নামটি আসছে ইয়মুল হাইসাব হিসাবের দিন কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন হ্যা দা মা তু আর ডুন হাইসব যে এটা হচ্ছে এটা হচ্ছে এই সেটা যে অঙ্গিকার তোমাদেরকে দেয়া হয়েছে লিওমুল হেসাব যে হিসাবের দিনে হিসাবের দিনে তোমাদের যে অঙ্গীকার করা হয়েছে সে অঙ্গীকার তোমরা এখন তোমাদেরকে দেখানো হচ্ছে তোমরা সেটা পাচ্ছ অর্থাৎ যে অঙ্গীকার আল্লাহ তালা করেছেন সে অঙ্গীকার আল্লাহ তালা পূর্ণ করবেন কেয়ামতের দিন সেই দিনটির নাম এই জন্য হয়েছে ইয়মুল হেসাব হিসাবের দিন হিসাব নিকাশ করা হবে হিসাব করা হবে কার কি অবস্থা সেটা হিসাব করা হবে হিসাবের সময় তার সামান্যতম আমলও সেটা দেখতে ভালো আমল ওয়ার মাল মিসকাল আজার রাখিনা খারাপ কি আমল আছে সেটাও দেখতে পাবে যতই রাই পরিমাণ বা ছোট হোক না কেন কেমন আরেকটি নাম হচ্ছে ধমকের দিন ধমকির দিন সেদিন শাস্তির দিন যে শাস্তি অনুষ্ঠিত হবে আল্লাহ তালা কোরআন কানিম বলেছেন অনুভকাভিস দয়ালিকা ইয়ুল ওয়ারিন আর সিংহায় ফুক দেয়া হবে সেই দিনটি হচ্ছে ইয়মুল ওয়ারিন সে প্রতিশ্রুত দিন যে দিনে দমক আগে দেয়া হয়েছে যে এই ঘটনা ঘটবে এটা ঘটবে ওটা ঘটবে ওয়াদা দেয়া হয়েছে কি ঘটবে সেদিন ওয়াইদ করা হয়েছে কি ঘটনা কী ভীতি বহবল জিনিস সেখানে অবক্ষা করছে সেই জিনিসগুলো সেদিন সেদিন চোখের সামনে আসবে এই জন্য সে নাম হচ্ছে ইয়মুল ওয়াইদ এটা কোরআনে করিমের কোরআনে করিমে কে আমাদের এগারো এগারোতম নাম বারোতম নাম এসে ইয়মুল হলুদ চিরস্থায়ী দিন হিসাবে আল্লাহ তালা বলেছেন প্রবেশ খুলুহালাম শান্তির সাথে এর আরেকটি নাম হচ্ছে আর কোন রাত নেই অন্ধকার নেই আর কোন ঘুমানোর কোনো ব্যবস্থা নেই সুযোগ নেই কোনো এরপরে আর এর যার কোনো বিনাশ নেই চিরস্থায়ী এই দিনটি এর নাম হচ্ছে ইয়মুল খুলুদ কেমন আর নাম হচ্ছে ইয়মুল খুরুজ বের হওয়ার দিন আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যেদিন তারা চিৎকার শুনতে পাবে বিল হক সেই চিৎকার তারা শুনবে থেকে যেখানে এসে হাঁসরের মাঠেজীব আমরা প্রত্যেকে উপস্থিত হব হাঁসরের মাঠে সেটা হচ্ছে খুরুজ সেই দিন আল্লাহ সেই দিন আল্লাহ ডাকে সারা দিয়ে প্রত্যেকটি মানুষ সেখানে উপস্থিত হবে কানিলা নুসুমিন যেন তারা কোনো একটি লক্ষ্য বস্তুর দিকে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে সেরকম অবস্থা হবে আমাদের প্রত্যেকে সেদিন আরেকটি নাম হচ্ছে কে আমাদের জন্য ইয়মুল খুরুজ বের হওয়ার দিন তম নাম কে আমাদের সেটা হচ্ছে আলওয়া ঘটনা মহা ঘটনা, মহা ঘটনা যে ঘটে যাবে কেমন সংঘটিত হবে এই জন্য আল্কা অর্থাৎ বাস্তব সম্মত্যাকেমি বলেছেন আল্হা আক্কা তুম আল্হা আক্কা ওয়ামায় কেমল হাক্কা যা অবশ্যমভাবে ঘটবে হক যেটা হক বলে প্রমাণ করে দিবে সবকিছু সেই দিনটি যা ওয়াদা করেছেন অবিরা সেটা হক হবে সেদিন যে আল্লাহর এক বান্দারা যে সমস্ত তাদেরকে ও হক হিসাবে দেখা দিবে এই জন্য সবই নাম হচ্ছে কুবরা আত্মুল কুবরা মহাবিভর্যের দিন বিপদের দিন মহা সমস্যার দিন মহা মুসিবতের দিন আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ফাইজা জমুল কুবরা সেদিন যখন আসবে মহা বিপদের দিন বিপর্যয়ের দিন কোন দিকে কিছু করার সুযোগ থাকবে না কোথায় যাবে কোথায় যাব আমরা আল্লাহর সামনে উপনীত হব যাওয়ার কোনো সুযোগ নেই সেই দিনটির আরেক নাম হচ্ছে নামটি কোরআনে কারিমেস্তা আসা চিৎকার দিন কান কান ঝালাফালা করার দিন যে চিৎকারে কান ঝালাফোলা হয়ে যাবে নাম হচ্ছে ফাইজা জাহ যখন সাহা সেই চিৎকারের শব্দ সেই দিন শব্দ এসে যাবে অর্থাৎ কেয়ামতের প্রথম পর্যায়ে শব্দ আসবে যে শব্দে সবকিছু চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে সেটা শুরু হচ্ছে সহাক্ষা দিয়ে যা কানের কান মানুষের কর্ণ কুহরে প্রবেশ করবে এবং সেটাকে ঝালা ফালা করে দেবে চলার সুযোগ থাকবে না সেটাই হচ্ছে সোহা সেই দিন আরেক নাম হচ্ছে ইমৎ সোহা কেয়ামতের কেয়ামতের আরেক নাম হচ্ছে ইউমুল আজিফা আল্লাহ তাল কোরআনে ক্যিম বলেছেন আজিফাতিল আজিফা নিকটে আজিফা অর্থ যা অতি নিকটে যা নিকটে আসার তা এসে গেছে সেটা হচ্ছে আজিফাতিল আজিফা এটা হচ্ছে আঠারোতম নাম উনিশতম নাম হচ্ছে কেয়ামতের আল কারণ আল্লাহ তালা বলেছেন আল কিয়া মালকার কেয়ামত আরেক নাম হচ্ছে ঘাত শব্দকারী সাধারণত মহা মহাশব্দকারী সেই ঘটনা কি তুমি আপনি কি জানেন সেটা কি আপনাকে কিসে জানাবে সেই ঘটনা কি বিশতম নাম কেয়ামত ইয়মত্তাগা বুন যে প্রত্যেকটি মানুষ फसूस करो हर गेसि तो अफसूस करो ठके गे ईमानदार अफसूस कर भलो अमल करते मदे से दिन ठके ठकार प्रवणता आसें तो ठके जाए से बे तो ठके आस कि नहीं जीवन में समस्त मोबावलाते ठके गेसि कारण से दुनिया में যা কিছুই করেছে না করেছে সবই করেছে দুনিয়ার জন্য ওখানে কিছুই নিয়ে যেতে পারে না সুতরাং সে ঠকে গেছে আর ইমানদার বলবো যে আয় আর যদি আমল করতে পারতাম সুতরাং সেও বলবে আমিও ঠকে গেছি এই জন্য কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন দয়া লি কিয়া বুন এটাই হচ্ছে ঠকার দিন যেদিন সমস্ত মানুষ ঠকে যাচ্ছে কেমন তো এই বৃষ্টি নাম প্রমাণ করে একটি জিনিস এত নাম কেন এত নাম এই জন্য যে এটা গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনের ব্যাপারে আমাদের এখনই প্রস্তুতি গ্রহণ করা উচিত এই দিন সম্পর্কে জানা উচিত এই দিনের আগের সমস্ত আলামত হবে সেই আলামতগুলি সম্পর্কে আমাদের জানা উচিত এই দিন কখন হবে সেটা জানা উচিত এই দিনের কিয়ামত কিয়ামত কখন সংগঠিত হবে তার কোন যদি জ্ঞান কারোর কাছে থাকে সেটাও আমাদের জানা উচিত আজ না থাকে কিভাবে সেটার প্রমাণ আনতে আমাদের জানা উচিত এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আলোচনা করতে চাচ্ছি তার মধ্যে প্রথম যে জিনিসটা আমরা আলোচনা ज्ञान रही है क्या आगे की घटे भविष्यवाणी रसुल्लाम विभिन्न भाव कर रसुल्लम भविष्य जिनला আমাদের জানা দরকার কিভাবে রসুল্লাহাম বলেছেন দেখুন কি কি ঘটবে তিনি সেটা আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন আলিমাহু মানা আলিমাহু যে জানার সে জেনেছে ও জাহিলাহ জাহিলা যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে ইঙ্কুন্ত আর সেহু এর মধ্যে কোন কোনটা আমি ভুলে যাই ভুলে যাওয়ার পরে তখন দেখি সংগঠিত হয়তো দেখি সেটাকে তখন ফা আরেফাহু তখন সেটা চিনতে পারি যে হ্যাঁ এটাই তো আমার নবী বলেছিলেন আমি বলে গিয়েছিলাম সেটা ওরকম রকম কামা ইয়ারে ফুর রাজুল আই জাকা বাহানু ফারা আহ ফাঁ যেমন কোন লোক কোন লোককে দেখেছে দেখার পরে অনেক দিন পরে আবার দেখার পরে তার মনে হলো হ্যাঁ এটা তো আমি এই লোককে তো আমি আগে কোনোদিন দেখেছি সেরকম তিনি বলেন যে আমি হোজাই ফেবনী ইমার রাধি আলু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছি তিনি কে আগে কি ঘটবে বিস্তারিত সে আলোচনা করেছেন কিন্তু আমাদের মধ্যে অনেকে সেটা ভুলে গেছে ভুলে যাওয়ার পরে আমরা অনেকে আবার যখন সেটা হতে দেখি হতে দেখলে মনে হয় হ্যাঁ এটা তো রসুল বলেছিলেন এভাবে আমাদের কাছে বিভিন্ন কে আগের ঘটনাগুলো বর্ণনা করেছেন অন্য হাদিসে এসে রসুল হোজাই ফেবান রাদু বলেন হোজাই ফেবনী বলেন যে কাছে অর্থাৎ বিশেষ করে তাঁকে কেমতার আগের অনেক ঘটনা বর্ণনা করে দিয়েছেন যে এই ঘটনা ঘটবে এই ঘটনা ঘটবে আল্লাহ তারা তাকে জানিয়ে দিয়েছিলেন সেগুলো কিন্তু তিনি বলেন যে আমি তাকে তার কাছে অনেক কিছু প্রশ্ন করে জেনে নিয়েছি কিন্তু একটি জিনিস জিজ্ঞাসা করিনি যে মদিনাবাসীরা মদিনা থেকে কেন বের হবে এই কথাটি আমি জিজ্ঞাসা করিনি সেই জন্য তিনি আফসুস করতেন তার মৃত্যুর আগে যে এটা কেন জিজ্ঞাসা করলাম না এভাবে শুধু হোদায় ফেরা দেওয়াল আনহু নয় কেউ স্মরণ রাখতে পেরেছে আবুজাইদ আহমিন আখতাব আলান সাইনু বলেন সাল্লাবিনা রসুল্লাহ সাল্লাম রসুল আমাদের নিয়ে ফজর সাল্লাহ আদায় করেছেন ওয়াস আল মেম্বার তারপর তিনি মিম্বার উপর উঠলেন ফা খাবানা হাত হাদ তিনি অবতরণ করে তারপর উঠলেন আবার তিনি বলতে থাকলেন কি আমাদের আগে কি ঘটবে ফা খা বানা হাত আসর তিনি আসর সালাত সময় আসা পর্যন্ত তিনি আবার খুদ্ দিলেন সুম্মা নাজারা তারপর তিনি নামলেন আসর সালাত আদায় করলেন তারপর আবার উঠলেন तर अब खादी सूज डुबा पर्यत य जा क्या सब वर्णना करे आलम उना आफफाजना मध्य सब चे बी संरक्षण करते सबसे बसीजे हेफाजत करते बस ज्ञान अर्जन करते पे इमाम मुस्लिम हादेशी वर्णना करूप भावे मीमान रदेल्ला कखो कखी যে এই ফেতনার ব্যাপারে রসুল্লাহাম যা বলেছেন কেমতের আগে মাঝখানে কি হবে বিষয়গুলো আমি সবচেয়ে বেশি জানি কখনো কখনো আমি দেখতে পাই যে রসুল্লাহাম আমার কাছে গোপনে কিছু বলেছেন কারো কাছে কিছু বলেননি সেই জিনিসগুলো আমি দেখতে পাই কখনো কখনো সেই ফেতনাগুলি আমি গনি তার মধ্যে তিনি বলেছেন যে সালনার কথা কখনো ছাড়বে না আমি শুধুমাত্র রয়ে গেছি আমার ভয় হয় এই ফেতনা কখন না অনুষ্ঠিত হয় এভাবে রসুল্লাহুল্লা ইসলাম কে আমার তারা কি ঘটবে সেই ঘটনাগুলো বিস্তারিত বর্ণনা করে গেছেন কেউ হেফাজত করতে সংরক্ষণ করতে পেরেছে কেউ বা পারেনি সেজন্য আমাদের সেই ঘটনাগুলি জানতে হবে সাহবাগের যেগুলি বর্ণনা করেছেন কি আমাদের আগে কি কি ঘটনা ঘটবে সেগুলি আল্লাহ আমরা পরবর্তী যে কোনো পর্ব আলোচনা করবো আল্লাহ আমাদের বোঝার তো অভিযান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ